আবু হুরাইরা হ্রদলাহ হতে বর্ণিত তিনি বলেন লোকে বলে আবু হুরাইরা হ্রদাহ তালাহ অধিক হাদিস বর্ণনা করেছে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম গতরাতে ঈশার সালাতে কোন সুরাব পড়েছেন লোকটি বলল আমি জানি না আমি বললাম কেন তুমি কি সে সালাতে উপস্থিত ছিলে না, সে বলল হা ছিলাম আমি বললাম আমি কিন্তু জানি তিনি অমুক অমুক সুরা পড়েছেন